ম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলা শফিলম্বাহমুরসলীন নবীনা মোহাম্মদ ওালাআলি ওসাহাবিহ আজমাইন ও হসানিন আল্য়িন আবাদ ফাইজবিলজিম ফয়জ আকিয়ত ফান তুফুল আরফুলিল্লাহকুল্লাহ কসীর আল্লা কুমতুফ্ল সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন তার্জিকী জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সালাত এবং সালাম নাজিল হক পিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যার উপর নাজিল হয়েছে কোরআনে করিম তাতে আল্লাহ ফাকরব্বুল আমাদের কি জি কিরাজকার বহু জায়গায় আদেশ করেছেন আল্লাহ ফাকরব্বুল আলমিন কোরআনে করিমের সুরায় জুমার আয়াত নম্বর দশে ইরশাদ করেছেন ফায়জা কদিয়াতি সালাত ও ফান্তা শেরুফিল সুতরাং যখন সলাত সম্পূর্ণ হয়ে যাবে নামাজ যখন হয়ে যাবে ফান্তা শেরুফুল আর্দ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো পৃথিবীতে তোমরা বিক্ষিপ্ত হয়ে যাও বেরিয়ে পড়ো অব মিন ফদরুলিল্লাহ এবং আল্লাহ ফাকর্বুল আলমিনের যে অনগ্রহ রয়েছে আল্লাহ ফাকরুল আলমিনের পক্ষ থেকে যে তোমাদের রিজিক রয়েছে তার সন্ধান করো ওয়জকরুল্লাহ কাসীরা কুমতুফ্ল হন এবং বেশি বেশি আল্লাহ আল্লাহাকে স্মরণ করতে থাকো যাতে করে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করতে পারো মুক্তি পেতে পারো সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরাবুল আলম এখানে নামাজের পরে যখন বাইরে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে আপনি পৃথিবীতে আপনার আহার সন্ধান করছেন আপনার আয় উপার্জনে আপনি ব্যস্ত হচ্ছেন কেউ ব্যবসায় কেউ চাকরিতে কেউ ডিউটিতে কেউ বিভিন্ন কাজে সেসব ক্ষেত্রেও আল্লাহ ফকরাবুল আলমিন স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে ওয়াজ করুল্লাহ जिक्रजगार करते जार आदेश आल्लाबुल आलमी कर मानुष जो आल्ला नाम सीमित कर दे नाम बड़िए ग्रिकिर अजगार्पर्क नहीं এর নাম ইসলাম নয় ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ফাক রব্বুল আলমিনের সাথে বান্দাকে সম্পর্কিত করে রাখে ইসলাম অন্য মানুষের ধর্মের মতো নয় যে যাতে গির্জায় গেলে শুধু উপাসনা হয় আর অন্য উপাসনা লালয়ে গেলে সেখানে উপাসনা হয় না ইসলাম এমন পূর্ণাঙ্গ জীবন বিধান যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার স্রষ্টার সাথে আপনার সম্পর্ক থাকবে আল্লাহ ফাক রব্বুল আলমিন তাই বলছেন যে তোমরা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়বে ওজকর উল্লাহ বেশি বেশি আল্লাহকে শরণ করবে এখানে আপনি আয়ু ক্ষেত্রে গিয়ে যদি আল্লাপের স্মরণ না করেন আল্লাহ পাকের জি কাজগার যদি না করেন তাহলে আপনি পাপে লিপ্ত হয়ে যাবেন হালাল এবং হারাম বৈধ অবৈধের কোনো পার্থক্য থাকবে না আপনার কাছে যার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি স্মরণ করতে বলেছেন এই ক্ষেত্রে গিয়ে হন তাহলেই তোমরা সার্বিক কল্লান হাসিল করতে পারবে সম্মানিত ভাতৃমন্ডলী সাল আলী গুরুত্ব সম্পর্কে বলেছেন ব্যক্তি আল্লাহর রাজকার করে আল্লাহকে স্মরণ করে আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ ফব আলমের যে রাজকার করে না আল্লাহ কে করে না দুইজনের মাঝে পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃতের মাঝে যে পার্থক্য সেই পার্থক্য একজন লোক জীবিত আর একজন মৃত এই দুইজনে আকাশ পাতাল তফাত মৃত তার কোনো কাজকর্ম নেই সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে মৃত বুঝতেই পারছেন জীবিত যেই ব্যক্তির মধ্যে চলাফেরার ক্ষমতা রয়েছে চিন্তার ক্ষমতা রয়েছে কাজকর্মের ক্ষমতা রয়েছে বিভিন্ন যে আল্লাপাকের নিয়ামতগুলি রয়েছে সেগুলি ব্যবহারের ক্ষমতা তার মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ পাখের জি কির করে সে যেন জীবিত আর যে ব্যক্তি আল্লাহ পাখের রব্বুল আলমী জি কি করে না সেই ব্যক্তি হচ্ছে মৃতের মতো সম্মানিত ভাতৃমণ্ডলী বলছিলাম যে সব জি কির রাজকার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে নবী করিম সাল্লা আল্লাহ আলুসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে সেগুলি আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি এখন আপনাদের সামনে আরেক রকমের জিকির আজগারগুলি উল্লেখ করব। যেগুলি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত নয় তবে দৈনন্দিন জিকির আজগারগুলি করা হচ্ছে মুস্তাহাব নবী করিম সাল্লাম সেগুলির ফজিলত খুব বেশি বয়ন করেছেন সুতরাং আপনি যদি নিজেকে আপনি উন্নত করতে চান আপনিও যদি আপনার উচ্চ স্থান তৈরি করতে চান আল্লাহ পাকের জাননাতে আপনি যদি ইহকাল পরকালে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যদি সুখী হতে চান তাহলে এই জিকে আজকার গুরির প্রতি গুরুত্ব দেবেন নবী করিম সাল্লি সাল্লামের সহির হাদিস একটি জিকির সম্পর্কে বলছেন আল্লাহ ছাড়া কেউ সত্য নেই উপাস্য নেই যিনি একক লাহ যার কোন অংশীদার নেই লাহুল মুলক সার্বভৌমত্ব তার ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা তার ওয়াহু আলাকুল্লাইন কাদির এবং তিনি সর্বশক্তিমান এই যে কালিমায় তৌহিদ যাকে আমরা বলি থাকি তৌহিদের কালিমা তৌহিদের বাক্যে যে করবে করবে পাঠ মারাক কোনো দিনে একশো বার তাহলে দিনে যদি একশো বার করে আপনি পাঠ করেন কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করেছেন প্রথম ফজিলত হচ্ছে কানাতলাহু কাদলে আসর কাবিন दस जन कृतदास गोलम स्न कर नेक आल्लाक भलो जान अंक गोलम स्न करे आल्लाकर का दस जन गोलम स्न करेकी व्यक्ति पा दु नम्बर नबी सल्लाहम तरह एकश टी ने एक नेकमाण आल्ला कतो आल्ला पाक भलो जानें सही हदीसर कथा जल्लाह पक रक् आलमीता एकश टी नेकी देवें আর কি হবে আর তার হবে। আর সেই দিন দিন সে শৈতান থেকে আল্লাপাকবুল আলমিনের হেফাজতে থাকবে রক্ষায় থাকবে সে নিজেকে সুরক্ষিত করে নিল দুর্গের মধ্যে করে নিলো শান থেকে তাকে শয়তান না শারীরিকভাবে ক্ষতি করতে পারবে না মানসিক ভাবে ক্ষতি করতে পারবে না দিনের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে তার ইমান এবং আমল আঁকিদা কেড়ে নিতে পারবে না তাকে পাপ করাতে পারবে বিভ্রান্ত করতে পারবে নবী কাল সাল্লামের কথা অত্যন্ত ব্যাপক আর ওয়ালামিয়াতে আহাদুন আফজাল আলামিন জালেক এর চাইতে বেশি নেকি করার মতো আর কোন ব্যক্তি হতে পারে না এর চাইতে বেশি নেকি অন্য কোনো আমল করে পাবে এইরকম হতে পারে না নবী করিম সালাম বলছেন ইল্লা তবে ওই ব্যক্তি আমেলা আক্তার আমিন এর চাইতে বেশি যদি কেউ করে থাকে এই ব্যক্তি একশোবার পাঠ করেছে সে যদি আরো বেশি পাঠ করে অথবা এই ব্যক্তি শুধু এই কলিমায় একশোবার পাঠ করেছে সে আরও অন্য অন্য রাজগারগুলি করলো অন্য অন্য এবাদতবন্দি করেছে দান খায়রাত করেছে সে শ্যাম পালন করেছে অন্য এবাদত যদি তার বেড়ে যায় তাহলে তার নেকি বেশি হইতে পারে चाहते बसि ने कि नहीं क्यों आसते हानअल्ला कलम जिकिर जिकिर ग क्षेत्र आजकार कथा रही कलिमा नाम जिकिर रही है निर्दिष्ट समय एकश बार कर तहिद दैनिक पड़ा नबी करीम सल्लाह अलिस्ल्लम द्वारा प्रमाणित नबी करीम सल्लाह अलहलम यह कलमा सम्पर्न যে আফজাল উদ্ায় সব চাইতে উত্তম দুয়া শ্রেষ্ঠ দুয়া কোন আর সব চাইতে শ্রেষ্ঠ দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ রসুলগণ বলেছেন তা হচ্ছে লাহ ইহদাহ এই এই গুলি আমরা বেশি বেশি করার চেষ্টা করব সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাম আরেকটি হাদিসা বলেছেন যেই ব্যক্তি বলবে সুবহান আল্লা তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার তসবি তোমার প্রশংসার সাথে সাথে তার গোনাগুলিকে মাফ করে দেওয়া মোচন করে দেওয়া হবে ওয়াইন কান বাহার যদিও সমুদ্রের ময়লা আবর্জনা সমুদ্রের ফেনা সম তার গোনা হোক কেন বিশাল যদি তার গোনা হয় তবু আল্লাহ ফাকরবুল আলম তার গোনাগুলিকে মাফ করে দেবেন সাকিরা গোনাহাকে আল্লাহ ফাকরবুল আলমিন এই জিকিরের মাধ্যমে মাফ করে দেবেন কাবিরা গোনাহা থেকে শর্ত হচ্ছে আহলে সন্ন্যতাল জামাতের নিকট এই নেক আমলগুলির সাথে সাথে তবা করতে হবে যে আল্লাহ এই গোনা আর কখনো করব না এই গোনা আমি ছেড়ে দিলাম এবং এর ওপরে অনুতপ্ত হইতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর এইরকম অন্যায় করবো না আর মানুষের যদি হক হয় তো অতিরিক্ত এই তিনটি শর্তের সাথে যে যার হক আপনি নষ্ট করেছেন তার হক পরিশোধ করে দেবেন অথবা যদি মার্জনা নেওয়ার তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন সম্মানিত ভাতৃমণ্ডলী জিকের আজকার বহু রয়েছে করব হাদিসে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের হাদিসে আরও একটি জিকে রয়েছে সহিব খারির শেষ হাদিস নবী করিম সাল্লাল বলছেন ক্যালেমা তানে দুটি বাক্য রয়েছে দুটি বাক্য রয়েছে হাবিবা তানে রহমান দয়াবান আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়ান আল্লাহ ক্যামতের দিবসে দাঁড়ি পাল্লা হবে নেকির পাল্লায় অত্যন্ত ভারী সেই দুটি বাক্য হচ্ছে সুবহান আল্লাহি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা বিজড়িত সুবহান আজিম আর দ্বিতীয় বাক্য হচ্ছে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি ঘাটতি অভাব থেকে আমি দোষমুক্ত ঘোষণা করছি এই হচ্ছে তসবিহ নবী এ করিম সাল্লাহ সাল্লামের এছাড়াও বেশ কিছু জিখে রাজগার রয়েছে সম্মানিত ভাইয়ের আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাদেরকে কোরআন এব হাদিসের জিখে রাজগারগুলি করার যেন তৌফিক দান করেন এবং বিদাত থেকে আর ভুল পথ থেকে আল্লাহ ফাকরবুল্লা আলম যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আপনাদেরকে এখানে সামান্য বিরতি দিয়ে अक्षरे अक्षरे पालन कर सम्मान दिल शेख दिन देखाफायर राशे दिन कल रेारोटाई রাত এগারোটায় ভারতে বাংলায়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 বর্ণিত হাদিসে যে কি রাজগার রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে সেগুলি শিখে সেগুলি যাতে আমরা আল্লাহ পাকের জি কি রাজকারে পাঠ করতে পারি এর জন্য আমাদের একটু মেহনতের প্রয়োজন রয়েছে মুখস্থ করা প্রয়োজন রয়েছে তাহলে আমরা সন্ন্যতি জি কি করব তাতে নেকি পাবো আর বিদ্যার্থী জি কি থেকে ভুল ভ্রান্তের থেকে আমরা বাঁচতে পারবো যেসব জি কী রাজগার নবী করিম সাল্লি আসসাল্লাম থেকে প্রমাণিত তার একটি হচ্ছে নবী করিম সাল্লামাম বলেছেন আহব্বুল কালামীল আল্লাহ আরবা आल्लापाक रबुल आलम निकट प्रिय वक््य हमारे चार्ट्य प्रिय अल्लाह पकमट सुीम सल्लाम चार्टी वक््य के अहबुल कलम इला निकट अत्यंत प्रिय बाणी जार द्वारा अपनी जि की राजगरा निर्दिष्ट संख्या अपना के निर्धारित कर दे बर बसी बेसि जको समय सुन आल्लाह पढ़वेंल्लार पवित्रता घोषणा करी आल्मदुल्ला अल्लाह पाकर समस्त प्रशंसा लाइला ला अल्लाह पक रबुल आलमीन छाड़ा को सत्य माबुद नहीं आपनी बोलें अल्लाह अकबर आल्लाह सब चाहते बड़ो आल्लाह सबकिछुर चाहते बड़ो यही चार वाक्य नबी करीम सल्लाह अलिस्सल्लम शिखे इछाड़ाओ नबी करीम सल्लाम যে যেই ব্যক্তি জিকির আজকারগুলি করবে ইসবহান আল্লাহ আলহামদুলিল্লাহ গোরে সাতলাহ নখরাফিল জাননা জান্নাতের যে ময়দান রয়েছে এই জান্নাত হচ্ছে কি আনুন বিশ্বাস বলেছেন খোলা মাঠ এবং তার রোপণ হচ্ছে সেখানে আপনি গাছ রোপণ করুন আপনি সেখানে বাগান তৈরি করুন আপনি সেই বাগান তৈরি করা হচ্ছে যে যেই ব্যক্তি আল্লাহ পাখের একটি জিকির করল এই সুন্নতি তার জন্য গেরাস তার জন্য জান্নাতে খেজুর গাছ লাগানো হবে অন্য হাদিসে ব্যাপক অর্থে রয়েছে হচ্ছে এই আল্লাহ আল্লাহর আলমাহ অন্য জিকির আজকার সুতরাং এই জিকির আজকার গুলির গুরুত্ব দিয়ে আমাদেরকে শিখতে হবে এবং তার প্রতি আমল করতে হবে সম্মানিত ভাইরা যেসব জিকির আজকারের কথা নবী করিম সাল্লা বলেছেন এবং করেছেন তার একটি হচ্ছে আল্লাহর কাছে ইস্তিক ফার করা মার্জনা कामना कर आल्लार का क्षमा चावा आल्लाबर बार बार क्षमा चावा इस्तेफार कर तौबा पाठ करा य जिकिर जिकिर शब्दी अत्यंत व्यापक जाते दुआ सामिल रहा है जल्लाह पाखर प्रशंसा आल्लाकर पवित्रता घोषणा आल्लाक एक घोषणा इस सब रही है तरह साथार आल्लासे क्षमा चावा रही है नबी ए करम আগের পরের গন করে দেওয়া হয়েছে ঘোষণা হওয়া সত্যি সাল্লা সম্পর্কে আল্লাহ করে আল্লাহ বলছেন যে যাতে করে আল্লাহ পাক আপনার আগের পরের গোনাকে মাফ করে দেন আল্লাহাক বলে তাকে গোনা থেকে মাছিয়ে রেখেছেন প্রথম কথা আর যদি ধরে নেওয়া হয় তাহলে আল্লাহ পাক আগেই ক্ষমার ঘোষণা করে দিয়েছেন তারপরেও তিনি প্রতিদিন একশো বার করে তবা ইস্তেকফার করতেন তবা ইস্তেকফার করতেন এই বলে আস্তা ফের উল্লাহু আমি আল্লাহর নিকট মার্জনা কামনা করি এবং তার দরবারে আমি প্রত্যাবর্তন করি বা তার কাছে আমি তৌবা করি নবী করিম সাল্লাহ আসাল্লাম সম্পর্কে আরেকটা হাদিস রয়েছে যে তিনি সত্তর বারের অধিক তৌবা এবং ইস্তফার করতেন আস্তাক ফির ইহল কাইম আতুব এলাই অথবা আস্তাকির্লাহ ওয়াতুবেলাই এগুলি নবী করিম সালাহাম বহুবার করে দিনে পড়তেন মনে রাখবেন সম্মানিত ভাইরা যে তবা ইস্তকফারের ক্ষেত্রে যে হাদিসে শব্দগুলি রয়েছে বাক্যগুলি রয়েছে এগুলির পাবন্দি করাই হচ্ছে সবচেয়েতে উত্তম কারণ আমাদের দেশের লোকেরা বাড়াতে জানেও আস্তাক ফেরুল্লাহর সাথে রব্বি মিনকুল এই শব্দগুলি কোন সহি হাদিসে নেই কোনো হাদিসে পাওয়া যাচ্ছে না সুতরাং আস্তাফ ফেরুল্লাহ ইহ্লা আলাইল কাইতুব এলেই পড়েন আর নাহে বলে আস্তফেরহাতুব এলাই যেমন নবী করিম সাল্লাহ আলহিহ্লাম পাঠ করতেন আর একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাম মজলি বসে কথা বলতেন সাহাবাহ কিরমদের সাথে আর একই অনুষ্ঠান মজলি সে কিছুক্ষণ পর পর বারবার বলতে থাকতেন তা শুনতে পেতেন তাহলে এই ক্ষেত্রে আস্তে করে চিৎকার করে নয় আস্তে করে শুনিয়ে দিলে কোনো দোষ নেই যদি আপনার নিয়ত সৎ থাকে আপনার লোক দেখানো উদ্দেশ্য না থাকে তাহলে এতে কোনো অসুবিধা নেই আল্লাহ ফাকরুল্লা আলমে চিৎকার করে জিখির আজগার করতে নিষেধ করেছেন মহান আল্লাহ এর সাদ করেছেন আল কোরআনে হে নবী তোমার রবের জি কাজকার করো মনে এবং আসাল সকাল বিকাল করো জাহরে মিনাল কাউল তোমার এই তসবি তহলিল তোমার জি কাজকারকে উচ্চ স্বরে করে নয় তাহলে এই ক্ষেত্রে আস্তে করে জি রাজকার করা হচ্ছে আল্লাহ ফাকরুল আলম আদেশ চিৎকার করে নয় নবী করিম সাল একবার কিছু লোকে দেখলেন যারা চিৎকার করে আল্লাহ ফাকরুল আলমিনকে ডাকছে বা আল্লাহ ফাকরুল আলমিনের তসবিত হালিল করছে দোয়া করছে আল্লাহ ফকরবুল আলমীর কাছে তোমরা একটু তোমাদের ওপর একটু দয়া করো একটু নম্রতা অবলম্বন করো ইন্মা আসাম্মা ওলা গাইবা না তোমরা কোনো বধিরকে কে আহ্বান করছো ডাকছো যে আল্লাহাক তোমাদের কথা শোনেন না সুতরাং চিৎকার করে বলতে হবে আমরা কোনো বোধিরকে যদি ডাকি তাহলে চিৎকার করে বলতে হয় আর যদি কেউ দূরে থাকে আসতে বললে তাহলে বলতে হয় আল্লাহ আল্লাহাক রবুল আলামিন না বধির যে চিৎকার করে ডাকবে তাকে তার জি কি করবে আর না তিনি অনুপস্থিত গায়েব রয়েছেন সুতরাং তাকে চিললে ডাকতে হবে না বরং ইন্নাম করিবা एम सत्ता के तुम डाको एम सत्तर तुम्हारा दुआ कर सबको समस्त स्थानीय ज्ञान दिख दिए विभिन्न दिक दिएने दिख दिए क्षमत दिक्कत हमें आम भावे माइया आम बला आल्ला फकर अब्बुल आलमीन जेको मानुषे মানে যে কোনো মানুষের তিনি খবর রাখেন জ্ঞানের দিক দিয়ে যে কোনো মানুষ তার ক্ষমতার বাইরে যেতে পারে না হচ্ছে ক্ষমতার দিক দিয়ে যে কোনো মানুষ তার পরিবেষ্ট বাইরে যেতে পারে না এ হচ্ছে পরিবেষ্টনের দিক দিয়ে আর মাইয়াতে ইয়ে খাস অর্থাৎ আল্লা ফাকর্বুর বিশেষ লোকদের সাথে রয়েছেন এতে আর একটু অতিরিক্ত লাগাইতে হবে যে তিনি আল্লাহ ফাকরাবুল আলমিন খাস বন্দাদের সাথে তার সাহায্যের দিক দিয়ে রয়েছেন আল্লাহাক তার নেক বান্দাদের সাহায্য করে থাকে ইনআল্লাহ মহেরিন্নহ আল মোহসেন সৎ কর্মশীলদের সাথে আল্লাহ রয়েছেন ধৈর্য সাথে আল্লাহ রয়েছেন এসবের অর্থ হচ্ছে আল্লাহের সাহায্য রয়েছে আল্লাহের তৌফিক রয়েছে আল্লাহ রয়েছে আল্লাহ করেন থাকেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রবুল্লা আলমেনের জিকির আজকার নবী করিম সাল্লাহ ইসলাম হাদিস শেখ এছাড়াও বহু জিকির আজগার রয়েছে আরেকটি হাদিস রয়েছে সহিব খারির তাতে বলা হয়েছে शक्ति ना दें तो निजे करीम सलामरि हदीस रही है जो बाड़ी थे जिकिर पो जो बाड़ी थे मानुष बेर तय যিনি শয়তান আশেপাশে থাকে তারা বলে যে এই লোকের আর কি করতে পারবে বলেছে সঠিক পথ পেয়ে গেছে না আল্লাহ বলেছে আল্লাহর আমি ভরসা করি সুতরাং যার জন্য আল্লাহ যথেষ্ট তোমা তার কি করতে পারো কোনো কিছুই করতে পারবে না ক্ষতি এবং সে বলেছে ইল্লা কোয়াতিল্লা বি সে ব্যক্তিকে হেফাজত করে দেওয়া হয়েছে তার সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং তার তোমরা কোনো রকমের ক্ষয়ক্ষতি করতে পারবে না সুতরাং এর পিছনে আর পড়ে লাভ না এখান থেকে পালাও সর্বা সাল্লাহ কে শিখিয়েছেন সেই জি কি রাজকার গুলি করতে হবে এবং এই জি আজকারগুলি আজকার গুলি নবী করিম সাল্লা সাল্লামের সৈন্যতে জড়েছে সেগুলির প্রতি আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে জি আজকার অসম্পূর্ণ বাক্য দিয়ে করবেন না অসম্পূর্ণ বাক্য দিয়ে যেমন এক শ্রেণীর লোকেরা শুধু ইল্লাহ कन्तु आल्लाजगारे नबीए करीम सल्लाहअलम शिखा तीन करतें तरह सहबाइक करतें कौन एक हादिसे ए रकम असम्पन्न जिकिर नहीं इल्लाह रेचना रे ना हु हुर और हाह जिकिर रही है जिकिर गगुली प्रचलित रही আসল জিকিরের হদিস নেই নেই আর জিকিরের দিকে আল্লাহ বা তার রসুল আমাদেরকে শেখাননি নবী করিম সাহায্য বলেছেন সহি মুসলিমের হাদিস মান আম যে ব্যক্তি এমন কোন কাজ করবে যেটি আমার আদর্শ মোতাবেক নয় তা প্রত্যাখ্যাত আল্লাহ পাক কবুল করবেন না সুতরাং এমন আমল করিয়েন না যা প্রত্যাখ্যাত হয়ে যায় সম্মানিত ভাইরা আল্লাহাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহাক আমাদেরকে নবী করিম সাল্লা তরিকায় তৌফিক দান করেন আল্লাহ আমাদের ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আমাদেরকে সঠিক জ্ঞানের ভিত্তিতে সহিথে রাতে মুস্তাকিম সহজ সরল পথে চলার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদোস যেন দান করেন সুফহান আরব বেকার لله رب العالمين দেখুন প্রতি রবিবার রাত বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে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 जिहद हद्बर छह हादिस नम्बर, नम्बर तीन हजार एक छबीजाम जाना तुम्हारे मायर पायर नीचे